بسم الله الرحمن الرحيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا لتأكلوا فريقا من أموال الناس بالإتم وأنتم تعلمون بريوس روضا أبسطابت حدثي रमजानी तुम মুজামাত বইতে তো এত থেকে কেউ যেন এটা আবার না বুঝে যে এটা কাফরাত অবস্থায় মুজামাত বইতে হবে তো আল্লাহ তাআলা বলতো না এটা করবে না ওয়া লা তুবাসিরুনা ওয়া আনতুম তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে মিলিত হইও না নিসা আকুম ওয়া আনতুম মুআকিকুনা মুকিমুনা বিনিয়াতিল ইতিকা ফিলমসাজিদ মুতাআল্লিকুন বিআকিকুন নাহি লিমান কানা ইয়াখরুজ ছিলেন সেখান থেকে বের হয়ে বাড়িতে আসতেন বাড়িতে আসলেন এরপরে আবার মসজিদে ফিরে গেলেন তাদেরকে নিষেধ করা উচিত না এটা তোমরা করো না তিলক তিলকা আল আহকামুল যিকুরা হদুল্লাহ এটা কি سنه জাযা বলছে রমজানে রোজার ব্যাপারে বলছেন ফিলায়লাকুম লিতাসিয়ামুর রফাতু লিনসাইয়কুম বলে এরপরে হুকবতায় দিতে হলো বা শিরহুন্না অবদাও মা কতাবাল্লাহু আলাইকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়yana লাকুমুল খায়তুল আবইয়াসু মিনাল খায়তুল আসওয়াদু মিনাল ফাজ্ সেখানে একটা হুকবতানা হইছে তোমরা مباشরাত করো পানাহার করো একটা সীমা পর্যন্ত মুজা maaf করতে পারবে তোমরা পক্ষ থেকে নির্ধারিত কাছে এসে এসে দাঁড়িয়ে যায় এই জন্য সতর্কতা সতর্কতা অবলম্বন করা আছে নির্ধারিত সময় একটু আগেই যেন সেটা নিশ্চিত হওয়ার পরে যেন ইফতারটা ইফতারটা করা হয় এইটা হলো দীর্ঘাত এর কাছেও যেও না হাফ লাগো মিনা আতা অন্য হা অন্য জায়গায় যাচ্ছে তোমরা সে সীমা লঙ্ঘন করো না থেকে এই শব্দটা আরো বেশি হয়েছে যে তোমরা সেগুলোর কাছেও যেও না যেটা বলা হয়েছে এভাবেই আল্লাহ মানুষের জন্য তার নিদর্শনাবলী বর্ণনা করেন যেন তারা আল্লাহ নিষিদ্ধ বিষয়াবলি থেকে বাঁচতে পারে নম্বর। এবার মাল মালই লেনদেন আর্থিক লেনদেনের মধ্যে যেন সতর্কতা অবলম্বন করা হয় অন্যের মাল যেন তার ইদিন ছাড়া এবং শরীয়তের পক্ষ থেকে শরীয়তের পক্ষ থেকে অনুমোদিত পন্থা ছাড়া ভোগ না করা হয় ওলা কুলো আমরা তোমাদের সম্পদ তোমরা একে অপরের সম্পদ অন্যায় ভাবে ভোগ করোনা ওলা তোমরা একে অপরের সম্পদ অন্যায় নাস। এবং তোমরা সেই সম্পদ নিয়ে বিচারকদের কাছে যেও না ওলা তুলু আই তুলকু বিহা বিহা হা এর আগে একটা মুজাব মাহাজু মোসানটা বুঝাই দিয়েছেন যে তোমরা সেই সম্পদ নিয়ে অর্থাৎ আই বিহকু মাতি সম্পদের মালের মামলা নিয়ে সম্পদের মালের মামলা নিয়ে তোমরা বিচারকদের কাছে যেও না তাহলে বিহা এর একটা মানা হলো বিহকু মাতি তোমরা তোমাদের মাল এর মামলা নিয়ে বিচারকদের কাছে যেও না যেন তোমরা মানুষের সম্পদের ভোগ করতে পারো লিতা মামলা দায়ের করার মাধ্যমে বিচার দায়ের করার মাধ্যমে তোমরা যেন মানুষের সম্পদের কিছু অংশ এই ভাবে সম্পদের মামলা নিয়ে বিচারকদের কাছে যেও না অথবা বিচারকদের কাছে মাল পেশ করো না তাহলে মামলাটা এমনি নিয়ে গেছে আর বিচারকদের কাছে ভিন্ন করে কিছু পয়সা দিচ্ছে তোমরা জানো যে তোমরা বাতিল পন্থী হক পন্থী না প্রথমে আমি বললো অন্যায় হাদিসে বলছেন যে তোমরা অনেক সময় বিচার আচার নিয়ে আমাদের আমার কাছে আসো আর তোমাদের মধ্যে একজন হয়তো কথা বলায় খুব হয় তার কথা শুনে আমি তার পক্ষে ফাইসালা কিন্তু বাস্তবে যদি সে না হক হয়ে থাকে তাহলে আমি যেন তার জন্য আগুনের একটা তারা কাজের কাজা সেটা জাহেরান এবং হাদিস থেকে যেটা একদম জাহেরান যেটা বোঝা যায় যে জাহেরান না হয় কিন্তু বাতেনান না ফেজ হয় না বিশেষ করে আমার অশোক নেত্যাদির ব্যাপারে আবার আমাদের ভিন্ন রায় আছে হেঁটে সানের মধ্যে আসবে এটা তো এই দেখো বলা হয়েছে যে অন্যের মাল ভোগ করার এই একটা সুরত যেন অবলম্বন না করা হয় যদি তুমি না হয়ে থাকো তাহলে কাজী ফায়সালা দিলেও এটা তোমার জন্য হালাল হবে না বলছো কথা না হুকুম হলো এটা ছয় এবার সাত ইয়াস আলু নাকা আনিল আনিল আহিল্লা ইয়া মুহদ তারা আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে আনিল যেমন নতুন কে বলা হয় শুরু হয় একদম চিকন অবস্থায় এরপর এটা ধীরে ধীরে বাড়তে থাকে একসময় আলোতে পূর্ণ হয়ে যায় কামা বাদাত আগের মতো ফিরে যায় তাহলে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করছে এটার অর্থ হলো চাঁদ যে বাড়ে কমে এটা হেকমতটাকে এটা জানতে চাওয়া হয়েছে চাঁদে ধীরে ধীরে আবার আস্তে আস্তে কমে যায় আপনি বলুন যে এই চাঁদ মানুষের জন্য সময় নির্ধারক মানুষের জন্য সময় নির্ধারক চাঁদের মাধ্যমে তারা বিভিন্ন তাদের নিজেদের দুনিয়ার প্রয়োজন মেটাবে এবং তাদের শরীয় হুকুম আহকাম যেগুলো তারিখের সাথে সম্পর্কিত সেগুলো তারা যেন বুঝতে পারে যেমন এই চাঁদ সময় নির্ধারক তারা জানতে পারবে আউকা তাজার তাদের কৃষি কাজের সময় যে কোন সময় কি ফসল লাগাতে হবে কৃষকদের একটা ব্যাপার সেবার আছে না আউকা তাজারহিম ও মাতা তাদের ব্যবসার হিসাব নিকাশ ইফতার করে চাঁদ দ্বারা ইফতারের সময় জানবি মানে হ্যাঁ রমজান শেষ করা ইফতারের একটা অর্থ না যে রমজান শেষ রোজা না রাখা ইফতার এটা বোঝানো হয়েছে বুঝতে পারো ইফতারি মানে হলো রমজানের রোজা সম্পূর্ণরূপে শেষ করে ফেলে তো ঈদের করে দেখতে একবারে রোজা শেষ করে ফেলবে এটা হলো কাতের সাহেবের ভুল হয়েছে আর কি সত্যটা হলো মানে হলো জানা যেত না সাত নম্বর হুকুম শেষ লেবার আট নম্বর হুকুম আরোদের মধ্যে একটা বদ রসম ছিল যে তারা কেউ যদি এহরাম বেঁধে ফেলতো এরপর কোনো কারণে তাদের ঘরে যেতে হতো তাহলে তারা ঘরের স্বাভাবিক দরজা দিয়ে ঢুকাটাকে তারা বুনাহের কাজ মনে করতো তারা যে এই ঘরের পিছন দিক দিয়ে ঘরে ঢুক্ত হবে যদি প্রয়োজনে দেয়াল কিছু ভেঙে তারপরে ঢুক্ত হতো তাহলে তারা এটাই করতো এবং এটাকে তারা নেকের কাজ মনে করতো আল্লাহ তালা বললেন না এই এটা কোনো নেকের কাজ না যে কাজের নির্দেশ আল্লাহ দেয় নাই এটা নিজেরা মন মতো কেন মনে লাইসাল বিউতা করবো এহরাম অবস্থায় ঘরের পিছন দিক দিয়ে ঢুকা এটা কোনো নেকের কাজ না বিআ কবু ফি হা যে ঘরের মধ্যে তোমরা ছিদ্র করলে মানে হলো দেয়ালের মধ্যে ছিদ্র করা তারা এটা করতো এবং এটাকে নেক নেত হলো ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে বিতর্ক এই আয় যেটা বোঝানো হয়েছে এখানে তো হলো একটা বিশেষ একটা কাজ কিন্তু শুধু এতটুকু নাজির করবেন এটা আল্লাহ তাল কালামের যে সান সেটা মুনাসেব হয় বরং এটা তার আসলে আমভাবে একটা জিনিসটা বোঝানোর উদ্দেশ্য যেই কাজটা শরীয়তে তোমাকে করতে বলে নাই এই কাজটা তোমার কাছে যতই ব্যতিক্রমী যতই ভালো মনে হোক এটা করো না এটার মধ্যে বাস্তবে কোনো নেই নেই বরং বাস্তবে নেই হলো যেটা তোমাকে সরিয়ে করতে বলছে সেটা তোমার কাছে যদি একদম স্বাভাবিকও মনে হয় তারপর সেই স্বাভাবিক কাজটাই করে এটা হলো এখানে মূলত আল্লাহ কথাটা বলছো না মানে ওদের একটা ভদ্রসম এটা তো আল্লাহ তালা ইচ্ছা করলে রসিদাল আলী আসসালামের মাধ্যম বলে দিতে পারতেন পারতেন না কত কিছু তো হুজুরে বলছেন না যে এটা ভদ্রসম এটা ভদ্রসম কোরআন হয়ে গেছে তো কোরআন এক যখন নাজির হয়ে গেছে এরপরে তো এটা ছিল ওদের মধ্যে চালু ছিল আয়ত নাজেল হয়ে গেছে বাজেটে শেষ আয়তটা থাকবে তেয়ামত পর্যন্ত আল্লাহ তালার এটা এটাতেই করে না যে সামান্য একটা জিনিস শুধু মানে শুধু এই জিনিসটা বোঝানোর জন্য আয়ত নাজেল করবে না এটা তেমত পর্যন্ত থাকবে এর আসলে বোঝা যায় যে শুধু এখানে যেটা এবার তো নজ দিয়ে যেটা বোঝা যায় শুধু এটার নাহি করা মাকসাদ না কারণ নাহি করা মাক্সাদ হলেও যে কিছু মানুষ আছে যে তারা একটা কাজ করতে বলছে কিন্তু যেহেতু সবাই করে তাদের জন্য স্বাভাবিক মানুষের কাছে একটা কিছু একটা পাওয়া যায় এইটা মূলত একটা নিশ্চিত করা হয়েছে এই ব্যতিক্রমী কিছু করতে দেবো না যেটা আল্লাহ তার নির্দেশন সেটা করো আল্লাহ আল্লাহ মাহারণ গুলো থেকে তুমি বাচ্চো এটা হবে আসলে বেশ তারা বুঝছো না লাইসল বির আন তাতুল বিউতা মিন যুহুরিহা ওয়ালাকিনাল বির মান ইত্তাকাও ওয়াতিল বিউতা মিন আবওয়াবিহা ওয়া তাকুল্লাহ লা আন লাকুম তুফলিহ এটা হল কোন জিনিস তাকুল্লাহ তোমরা আল্লাহর ভয় করো লা আন লাকুম তুফলিহ তাকওয়া তোমাদের ভিতরে যদি আসে তাহলে তোমরা সফলতা পাবে এর পরের আয়াতে উকাতুরু ফিসাবিলিল্লাহ ইজরা বলতেছে সন্দি করছেন আগামী বছর ফিরবেনা তারা জন্য মক্কাকে তিন দিনের জন্য খালি করে দেবেন এরপরে পরবর্তী বছর হল তাজা হাজার নবী এখানে একটু কথা রয়ে গেছে ইারা হয়ে গেছে তো কাজার জন্য যে বছর সুদ্দা সেই বছরই তাজা হাজার পরের বছর পরের বছর সেই শব্দটা এখানে হবে তাজা হাজার তারা যে ওয়াদা করছে খালি করে দেবে এটা হয়তো করবে না তারা তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে এই হরমের এরিয়ার ভিতরে অবস্থায় এবং তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে বা করবে তোমরা আল্লাহ রাস্তায় যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করবে যেন তোমাদের পক্ষ থেকে না হয় আল্লাহ সীমালংঘনকারীদেরকে ভালোবাসেন না এই আয় বলা হয়েছে যে যদি তারা যুদ্ধ করে যুদ্ধের সূচনা যদি তাদের পক্ষ থেকে হয় তাহলে সানিয়ান তোমরা যুদ্ধ করতে পারো এতে কোনো অসুবিধা নেই যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করো কয়েকটা পৌল আছে তার মধ্যে একটা পৌল হলো এটা আরেকটা পৌল হলো তার জিতে হবে তো দেখ এখানে একটা জিনিস তো হলো কেতাল দেওয়া হয়নি দ্বিতীয় হলো তোমরা কেতাল করবে কাদের বিরুদ্ধে আল্লা কুম যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে যুদ্ধটা করবে তার মানে হলো যে মুসলমান যুদ্ধ করবে শুধু বিপক্ষে সৈনিকদের সঙ্গে মানে যারা যুদ্ধ করতে আসছে এরা আর যারা যুদ্ধ করতে আসে নাই যুদ্ধ করতে আসে নাই কেমন মনে করো মহিলা শিশু বাচ্চা অথবা ওই ধর্মীয় গুরু যারা আছে যারা উপাসনালয়ে বসে পড়ছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে তো যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করবে তাদের সঙ্গে তোমরা যুদ্ধ করবে এখন যুদ্ধ করবে মানে যারা হলো মুকাতেলদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুকাতের কারা মুকাত কারা সৈনিক তবে ইসলামের পরিভাষায় শুধু সৈনিকদেরকে মুকাতল বলেন ইসলামের পরিভাষায় মুাতেল বলে হলো হার এমন যুবক যার বয়স পনেরো হয়ে গেছে পনেরো হয়ে গেছে স্বাস্থ্য সুস্থ আছে সেই হলো মুকাত সেই হলো মুকাত যদি সে তার নাম হয়তো জুনদি না সে জুনুদের অন্তর্ভুক্ত না ইসলামে তাকে মুকাতাল হিসাবে ধরা হবে পুরুষ তাই হলো ইয়াতে পড়ছো না তোমরা আহ মধ্যে সেখানে প্রতিরোধ করবে হাইট্রোলো তাদের সঙ্গে যুদ্ধ করবে যারা মোকা তেল হবে যারা মোকা তেল না তাদের সঙ্গে যুদ্ধ করা যাবে হ্যাঁ এখানে তফসিল কিসাবে আছে যে যদি করবে যারা মোকার তেল না তারাও যদি মোকা তেল হিসাবে এখানে আসে ধরো নারী তারা স্বাভাবিকভাবে বড়ো মানুষ স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে না কয়েক ভাবে শিরকত করতে পারে সশরীরে আর নয়তো নশ আর নয় মাল যে কোনো তাদের শিরকত পাওয়া যায় তারাও মধ্যে সামিল হবে মানে তারা করছে অর্থাৎ করার কারণে তারা অভাবে ওলা এত আতাদু বলতেছে যে তোমাদেরকে যেহা যুদ্ধের অনুমতি দিচ্ছি তাই বলে তোমাদের যেন আমার নির্ধারিত সীমা থেকে যেন আঁকবে সেখানে যেন এতেদার না হয় আল্লাহ ভালোবাসেন না আমি যদি সে একবারও হয় তারপর এই এমন তিলিনকে আল্লাহ ভালোবাসতেন যুদ্ধ করতে আসে তাহলে তোমরা ঠিকই করবা বাকি একটা দাবি কেতালটা করো তাই না এখানে একটা দাবি কেতালের নির্দেশটা দেওয়া হয়নি তারা যুদ্ধ করতে এলে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা হা দা আর সুরা বার হলো একদম রসুল সালি হাসিন্দি সুরা অর্থে কিন্তু এর পরে সব জেহাদ সব জেহাদ সবগুলি ছিল একদামি জেহাদ আক্রমণাত্মক জেহাদিহি ত এই যে একতে দাবেল নাহি এটা হা সুরে বাড়া আর আয়ার তাররা মন্সুভে গেছে। অথবা সামরে আত্যা ধাম। আতলে তা আলা বাতু লহুম হাইতু াতিিফু তোমরা তাদেরকে হত্যা করও তাদেরকে যেখানেই পাও। হাইতু সািফতু মোহুম অজাত্ত আখরিজুহুম মিন হাইতু আখরা তাদেরকে ববেের করে দও যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছে। আইমি মাক্কাটা। ওকাদ ফা আলা বিহিম বা ওকাদে ফইলা বিহিম দালি ফড়িলা ওকাদ ফইলা বিহিম দলিকা আমাল ফাচ আচরণ করা হয়েছে তাদেরকে এবং ইজাজত দিয়েছেন কিন্তু তারপরেও ওনাদের মনে হয় সংশয় কাজ করতেছিল যে তাদেরকে হত্যা করা তারা তো আসলে কাবেলে হত্যা ঠিক আছে কাবেলে কতল কিন্তু হরমের এরিয়ার ভিতরে আশুরে হরমের ভিতরে আবার আমরা মোহরেন এ বস্তে তাদেরকে হত্যা করাটা এই কথাটা বলে তাদের এই সংশয়টা দূর করতেছে পক্ষ থেকে যে শিরিক পাওয়া যাচ্ছে এটা গুরুতর অপরাধ মিনাল কাতলিহুম তাদেরকে হত্যা করা অপেক্ষা তাদেরকে তোমরা যে হত্যা করবে হত্যা করা যে সেরিক পাওয়া যাচ্ছে এটা গুরুতর অপরাধ মিনাল কাতলি লাহম তাদেরকে হত্যা করা অপেক্ষা এটা হলো কতলের সিপন মানে ওই কতল অপেক্ষা যে কতলটাকে তোমরা গুরুতর মনে করতেছ এই কতল অপেক্ষা তাদের শরীরটা আরো বেশি গুরুতর আল ফিতনা তো আসাদুমিনে তাহলে দেখো ফিতনা তো আসাদুমিনে ফিতনার ব্যাখ্যাটা কি আস আনসভি শিরকে ফিতনার অনেকগুলো মানা আসে হাদিসে কোরআন শরীফে ফিতনার অনেকগুলো মানা আসে তার মধ্যে এখানে যেই মানাটা জাহের একেবারে সেটা হলো আশিরকাল কুফর হয়েছে তাদের সেই জুলুম অত্যাচারটা আসাধ্য মিন তোমরা তাদেরকে যে হত্যা করবে এর তাদের পক্ষ থেকে যে অন্যায়টা হয়েছিল আরো বেশি সঙ্গীন হয়েছে তারা যদি কেতাল করে তাহলে তোমরা একবার কতল করবে না দালটা যেন বহাল রাখে এটা বলতেছেন হারম তোমরা মসজিদে হারামে মসজিদে পবিত্রের নিকটে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে তারা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে তোমরা তাদেরকে হত্যা করো দেখো কতল আর কেতালের মধ্যে পার্থক্য আছে না কতল আর কেতালের মধ্যে পার্থক্য আছে না কতল কেতাল জেহাদ সবগুলোর মধ্যে পার্থক্য আছে না পার্থক্য আছে না কতল কেতাল জেহাদ সার্থক্য আছে জেহাদটা একদম ব্যাপক একটা শব্দ হ্যাঁ তবে এসতেলাহি অর্থের জেহাদ সেটা বিমান জেহাদ একটা ব্যাপক শব্দ এটা এসতেলাহী অর্থে কেতালের অর্থ যেমন আসে অন্য অর্থ আসে কারণ সে অন্য অর্থে আসে জাহিদ বিহি জেহাদ আল কাবির জেহাদের অর্থটা ব্যাপক একেবারে ব্যাপক অর্থ হিসাবে জেহাদ এটা কোনো এই মুসলমানদের সঙ্গে খাস না ব্যাপক অর্থ লুগাবি অর্থ হিসেবে জেহাদ এটা শুধু মুসলমানের সঙ্গে খাস মা বাবা কাফের তারা যদি বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে যে তুমি আল্লাহ যেন কর তাহলেও তো লুগাবি অর্থের মুজাহিদ জেহাদ শব্দটা একদম ব্যাপক তবে হ্যাঁ জেহাদ বি সেটা একদম একদম খাস আর হলো কতল এটা আরো খাস একেবারে কেতাল হলো যুদ্ধ করা যুদ্ধ হলেই ইয়া হয় না পটল হয় না রসদ আলি আসসালামের কত যুদ্ধ হয়েছে কেতাল হয়েছে কিন্তু পটল হয় নাই কত কেতাল হয়েছে কিন্তু পটল হয়নি তো এখানে বলা হইতেছে যে তারা যদি তোমাদের বিরুদ্ধে সবগুলো কাদালিকাল কতল ওয়াল جزاء জাযাউন কাফিরিন কাফিরদে শাস্তি এমনি কাফিরদে শাস্তি এমনি মানে কাফের কাফের হওয়ার কারণে সে এই শাস্তিটাই পাওয়ার এই শাস্তির পাওয়ার যোগ্য কাদালিকাল কতল এই তালিকা মশানিলাকে কাদালিকা কা জালিকাল কতল ওয়াল ইখরাজ জাযাউন কাফিরিন ফা ইনতুম তাহাও আনিল যে তারা যেন আমার বান্দাদেরকে আমার দিকে আসতে বাধা দিতে না পারে এটা হলো কথাটা বাধা দিতে না পারে যদি তারা বাধা দেয় তাহলে এই বাধাটা দিতে তাদেরকে দেয়া হবে না তারা নিজেরা জান যেতে নামে যেতে আসতে চাইতেছে না তো ওরা অন্যদেরকে টেনে আবার কেন জাহান নামে নেবে এই জন্য আল্লাহ তালা আল্লাহর কিছু প্রিয় বান্ধা দেখে বলছে তোমরা তাদের বাধাটা রোপ করো বান্দাটা রোপ তো বলতেছে যে অতএব তারা যদি বিরোধ থাকে ফাইনিং তাহাও আনিল কুফুরি তারা যদি কুফরি থেকে বিরোধ থাকে ও আসল মুসলমান হয়ে যায় তাহলে তারা যদি কুফরি থেকে বিরত থাকে তাহলে আল্লাহ অবশ্যই তার মানে এত কিছু করার পরও তারা যদি আল্লাহর পক্ষ থেকে মাঘ ফেরাতটা পেতে হলে তাদের ইন্তেহাটা হতে হবে ইন্তেহা আনিল কুফর কিন্তু মুসলমানদের পক্ষ থেকে কতল কেতাল বন্ধ করার জন্য তাদের কুফরি ছাড়া এটা কোনো জরুরি না পক্ষ থেকে তারা মুক্ত হয়ে যান কথা বুঝছে না মানে কেতাল কেতাল এর দ্বারা মাক্সাদ কোন আসলে ধইরা মুসলমান বানানো না এটা তো সে ইচ্ছে করে মুসলমান না হলে এটা গ্রহণও করা হবে না উদ্দেশ্য হলো যেন কোন কাফের তার আধিপত্য নিয়ে দুনিয়াতে টিকে থাকতে না পারে কারণ কাফের যদি কাফের থাকাকালে সে বিজয়ী থাকে আধিপত্য তার থাকে তাহলে একটা হলো সে নিজে কখনো ইসলাম গ্রহণ করবে না আর একটা হলো সে অনেক মানুষের ইসলাম গ্রহণের পক্ষে বাধা হবে এই জন্য আল্লাহ তালা কাফেরদের একদম শেষ করে দিতে এটা নির্দেশ দেন নাই বরং তাদেরকে মুসলমানদেরকে বলা হয়েছে তোমরা কাফেরদের বিরুদ্ধে এই পরিমাণ যুদ্ধ করো যুদ্ধ করো যেন কোনো কাফের আধিপত্য না থাকে জমিনটা আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর আধিপত্য থাকবে আর তারা থাকতে পারে কিন্তু তারা থাকবে হলো এই সাধারণ নাগরিকের ভেসে থাকে। যখন কোনো কাফের আধিপত্য থাকবে না তখন তার ভিতরে তাজ থাকবে তখন সে মুসলমানদের কথা শুনে ইমান ইসলামের কথা শুনে ইসলাম গ্রহণ করার একটা পরিবেশ পয়দা হবে আরেকটা হলো যখন তার মধ্যে আধিপত্য নাই সে কোনো মুসলমানের গায়ে হাত তোলার সাহস পাবে সে কোনো মুসলমানকে ইসলামের পথে বাধা দেয়া সাহস পাবেন অর্থাৎ কাফের আধিপত্য থাকা এটাই হলো বিরাট বাধা অন্য অনেক মানুষ মুসলমান হওয়ার পিছনে যদিও সে স্পষ্ট করে কাউকে বাধা না দেয় কোন ব্যক্তিকে স্পষ্ট করে বাধা নাও দেয় তারপরে যারা কুফরি করে এবং আল্লাহর পথ থেকে বাধা দেয় এই যে এখানে আলফজুল কাবির তোমরা পড়বে কখনো আসে ও আতেফাদি। দিয়ে আসলে সেখানে ওয়ায় আতেফা এমতিয়াজ করার উদ্দেশ্য না এখানে আসলে যে কাফের। যে করে সে আল্লাহ থেকে বাধা দিতে আল্লা পথে দিতে আব্বাসের কাউকে এমনি সরা হাতান বাধা দেয় না কিন্তু সে আল্লাহকে মানতেছে না এটি আল্লাহর পথের অনেকের জন্য বাধা তো এখানে বলা হলো যে কোনো কাফেরকে ধরে ইসলাম গ্রহণ করা এটা কেকালের নক্সাদ নক্সাদ হলো যে তুমি তোমার মতো থাকো কিন্তু আধিপত্যা তোমার কাছে থাকতে পারবে না তাহলে তুমি মুসলমান হওয়ার পক্ষে অসুগম হবে তোমার তো সামনে কি